বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিরিশ বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবেইনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দ সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া আনন্দমেলা পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময় চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হাওয়া কল গল্পটি আমরা নিয়েছি তারা অশরীরি এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার গিরিয়া উর্মি নীলু দতু চৌকিদার পাঁচু শিদেল মঙ্গলা এবং জমিদার গল্প পাঠে মীর বিভিন্ন চরিত্রে মীর দীপ লাবণ্য এবং ইন্দ্রানী। শুরু হচ্ছে হাওয়া কল সেই কবে দহে ওলন্দাজ বণিকরা কুঠি করেছিল এবং বাগানে জল সেচের জন্য একটা হাওয়া কল বানিয়েছিল তিরিশ ফুট উঁচুতে লোহার ফ্রেমের মাথায় প্রকাণ্ড একটা চোরকি হাওয়ায় বনবন করে ঘুরত আর নিচের গভীর কুয়ো থেকে বিচিত্র কৌশলে জল উঠে নালা দিয়ে বয়ে যেত বাগানের ভেতর ১৬ শতকের এক প্রযুক্তির কীর্তি সেই কুঠি আর হাওয়াকল আজ থেকে নারায়ণ রায়ের হাতে ১৯৪২ বিয়াল্লিশের ঝড়ে হাওয়াকলের চোরকি ভেঙে পড়েছিল তারপর পাঁচের দশকে জমিদারি প্রথার উচ্ছেদ ঘটল স্বাধীনতার যুগে কুঠি বাড়ির অবস্থা ততদিনে জরাজীর্ণ হয়ে উঠেছিল হাওয়াকলের লোহার মঞ্চটা ভেঙে চুরে নিয়ে গিয়েছিল চোরেরা প্রকৃতি শূন্যতা সহ্য করে না গজিয়ে উঠল ঘন জঙ্গল বড়ো রাস্তায় যানবাহন বলতে এখন গরুর গাড়ি কয়েকটা যোজনাতেও এই এলাকার চেহারা এখনো আধুনিক হতে পারেনি হাতিদহ বেশ বড় গ্রাম সেখানে যেতে স্টেশন থেকে ওই কদর্য রাস্তা হয়ে কুঠিবাড়ির জঙ্গলের নিচে ভাগীরথীর নৌকো পেরুতে হয় জুলাই মাসের এক সন্ধ্যায় ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি একা থাকলে কথা ছিল না সঙ্গে বউ তার বাপের বাড়ি হাতিদহ সুতরাং আমার পরনে দস্তুর মতো জামাই বাবাজির পোশাক সাবেক রীতি অনুযায়ী আর উর্মিও সেজেছে প্রচন্ড রকমের সঙ্গে কিছু বোঁচকাও আছে স্টেশনের বারান্দায় পৌঁছতেই ভিজে দুজনে নেতা হয়ে গেলাম বুড়ো স্টেশন মাস্টার জীবের চুপচুপ শব্দ করে বললেন কি অবস্থা শ্বশুরমশাই হাতিদহের অঞ্চল প্রধান একমাত্র কন্যার বাবা যাই হোক কথা ছিল গুরুর গাড়ি আসবে আর সঙ্গে একজন আলাপি স্টেশন মাস্টার খবরা খবর নিয়ে জীব করে বললেন। এই গাড়ি কথা ছিল দুপুর বারোটা পাঁচে ছ ঘন্টা লেট এই তাই আপনার শ্বশুর বাড়ির লোকেরা ফিরে গেছে দাঁড়ান জিজ্ঞেস করি গিরিয়া থেকে এসে বলল। বলিয়া টিসন বাবু হ্যাঁ এই দুপুর বেলা গরুর গাড়ি নিয়ে কেউ প্যাসেঞ্জার নিতে এসেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলে গেল পাঁচটার সময় আর শুনলাম কি আর নৌকা মিলবে মুখের দিকে তাকিয়ে মায়া হলো নইলে পরে ট্রেনেই ফিরে যেতাম এক অদ্ভুত কারবার ট্রেনটা না আসা পর্যন্ত অন্তত কাউকে স্টেশনে রেখে যেতে পারতো স্টেশন বাবু অবশ্য আশ্বাস দিয়ে বললেন আমি ছোটটা স্টেশন বাবু হাসলেন মেয়ের মন বাপের বাড়ির কাছে এসে আর ধৈর্য ধরছে না আমিও উর্মিকে সাই দিল শুধু ভয় থেকে গেল মনে পাড়া গায়ে আজকাল চোর ডাকাতের যা উপদ্রবের কথা কাগজে পড়ি উর্মির গায়ে কিছু না আছে बर्षाती पड़ा एक पुलिस भद्रलोक सल और टर्च नहीं गार्ड साहेबर कमरा स्टेशन बाबू उल्लासरा क्ठे बोलें কোন চিন্তার কারণ নেই শুধু মামনি কষ্ট করে একটু হাঁটতে পারলেই হলো উর্মি বলল খুব পারবো আমি তো গ্রামের মেয়ে বৃষ্টিটা কমতে কমতে ছেড়ে গেল তখন রাত সাড়ে নটা তারপর আমাদের অবাক করে মেঘের ভাকে ঝলমলে একখানা চাঁদও বেরিয়ে এল ভিজে পৃথিবীর ওপর তার জ্যোৎস্নার চমক দারুণ রহস্যময় দেখাচ্ছিল আমরা রাস্তায় পা বাড়ালাম দারোগাবু সাইকেল ঠেলে চলেছে আমার সঙ্গে গল্প করতে করতে উর্মি পেছনে হাঁটছে মাঝে দারুগা বাবু সাবধান করে দিচ্ছেন দেখবেন কাদা কখনো বলে দিচ্ছেন জল আছে সাবধান দুধারে ফাঁকা মাঠে জল চকচক করছে নীল কুয়াশার মতো একটা আবরণ আবহমন্ডলে ছড়িয়ে রয়েছে তুমুল চিৎকার করে ব্যাং আর পোকামাকড় ডাকছে রাস্তার ধারে কদাচিত একটা গাছ সেই গাছে জোনাকির মালা আর দূরে কোথাও ছিল। ডাকছিল সৌভাগ্যক্রমে আর বৃষ্টি পড়ল না টুকরো টুকরো মেঘ চাঁদটার উপর দিয়ে ভেসে যাচ্ছিল তাই কখনো জোৎস্না কখনো আবছা আধারের খেলা চলছিল আধ মাইল হাঁটার পর দূরে একটা লণ্ঠন দেখা গেল লণ্ঠনটা কাছে আসতেই দারোগাবু টর্চ জেলে হ্যাঁ হ্যাঁ করে হাসলেন হ্যাঁ রতু চৌকিদার আসছে যাই বলুন পোসাই এরিয়া লোকগুলো বেশিকালই ভালো এই যে দেখছেন রতুকে মাসে মাত্র পাঁচ টাকা মাইনে পায় কিন্তু কি কর্তব্য জ্ঞান দেখুন আমার জন্য বেরিয়ে পড়েছে নীল উর্দি পরা চৌকিদার সেলাম বাগিয়ে দাঁত দেখাল বড় হব না সেটা আঁচ করে খাপ্পা হয়ে বললেন দাঁত খেলাচ্ছিস যে বেটা ভূত কোদাকার এরাদের সুটকেস দুটো নিতে কি হচ্ছে আমার আপত্তি সত্ত্বেও সুটকেশ দুটো মাথায় তুলে নিল বেচারা রতু চৌকিদার এক হাতে চুলিয়ে ঝুলিয়ে আমাদের আগে হাঁটতে থাকল কিছুক্ষণ পরে উঁচু কুঠিবাড়ির জঙ্গলের উত্তর প্রান্ত ঘুরে আমরা ঘাটে পৌঁছলাম বর্ষার নদী এখন কুলে কুলে ভরে গেছে খুব চওড়া দেখাচ্ছে পাড়ে ঈশান মাঝির কুঁড়ে ঘর রতু তাকে ডাকাডাকি করতে থাকল দারোগাবুর নাম করে সাসালো পর্যন্ত কিন্তু তার সাড়া নেই একটু পরে আবিষ্কৃত হল চৌকিদারকে পার করেই ঈশান মাঝি বাড়ি চলে গেছে তার গ্রামটা কুঠিবাড়ির জঙ্গলের দক্ষিণ প্রান্তে নদীর এপারেই বাবু মহা খাপ্পা হয়ে বললেন ও বেটার ব্যবস্থা কালই হবে রতু নৌকাবে নিয়ে চল তুই রতু ভরকে গিয়ে বলল বড় আমি তো বাবু আরো ছোটে গিয়ে কি বলতে যাচ্ছেন সেই সময় আচমকা চড় বড় করে আবার বৃষ্টি এসে গেল মাঝির কুড়ে ঘর মানে একদিক খোলা একটুখানি খড়ের ডেরা ढुके देखल जल पड़े झाझरा चाले फुटो दिए चाल मचमच करते थकल बतासर धक्का हटात चौकीदार बोलो बड़बाब बरते ढुकली भलो है घर आई এক সাধু বাবা সেখানে কিছুদিন থেকে এসেছেন দেখিদার দারোগাবু বর্ষাতির ভেতর এবং সাইকেল ঠেলতে ঠেলতে পেছনের উঁচু ঝোপঝাড়ের ভেতর টর্চের আলোয়ে এবং চৌকিদার আমাদের বোঁচকা নিয়ে পাহাড়ে চড়ার মতো অনেক কষ্টে কুঠি বাড়িতে এসে পৌঁছলাম তখন আবার আকাশ কালো হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে টর্চের আলোয় সামনের ঘরটায় ঢুকে পড়লাম এই ঘরটা মোটামুটি টিকে আছে বারান্দাটুকুও আস্ত দারুবাবুর টর্চের আলোয় ভেতরে একটা সিঁদুর মাখা ত্রিশুল মা কালীর বাঁধানো ছবি পূজোর চিহ্ন এবং এক ধারে। চটে গোটানো ছোট্ট একটা বিছানা দেখতে পেলাম কিন্তু সাধু বাবা নেই দারোগা বাবু বিছানাটা উল্টে দেখে সরিয়ে রাখলেন নাক বাঁকা করে বললেন সাধুটি বড নোংরা চৌকিদার নিভে যাওয়া লন্ঠন জ্বালানোর চেষ্টা করছিল কিছুতেই জ্বলল না জল ঢুকে গেছে দপ করে নিভে যাচ্ছে মেঝে বর্ষাতিটা বিছিয়ে দারোগাবু বললেন অন্তত মামুনিকে বসতে দিন আমরা মেঝেই বসছি কি আর করব চৌকিদার দরজার ভাঙা চৌকাঠে বসে বৃষ্টি আজ করতে থাকল দ্বারোগাবু খেঁ খেঁ করে হাসলেন হঠাৎ কপালে দুর্ভোগ আছে আরো কার মুখ থেকে বেরিয়েছিলাম বলুন কোথায় এখন শ্বশুর বাড়ির পালংকে মাঝে জামাই গিয়ে জ্বালছিলেন টর্চের আলোয় ত্রিশুলটা দেখার পর ভক্তিভরে মা কালী ও তার বরের উদ্দেশ্যে কপালে হাত ছুঁয়েছেন পাশে কোথায় খড় দমাস করে শব্দ হলো। দারোগা হল দ্বারোগাবু চমকেলেন কির চিদার বলল পাশের ভাঙা ঘরে কি যেন ঢুকেছি মনে হচ্ছে বাবুকে দেখলাম সঙ্গে সঙ্গে পিস্তল বের করে দরজা দিয়ে বেরিয়ে উঁকি মারতে গেলেন আমার বুকের ভেতর আতঙ্ক ছলকে উঠলো উর্মির কাছে কুঠি বাড়ির জঙ্গলে বিস্তর বাঘের গল্প শুনেছি হঠাৎ দমাস করে দৌড়ে গেল দারোগু চেয়ে চেয়ে উঠলেন তারপর তিনিও বৃষ্টির মধ্যে ঝাঁপ দিলেন তাকে আর দেখতে পেলাম না চৌকিদার হিহি করে হেসে বলল मेघ गुतर आलोए ध्वसस्तूप और जंगल भेसे उठे अंधकार हारिय जामझमा তার মধ্যে চোরের পেছনে ছোটাছুটির কোনো মানে হয় তাছাড়া চোরেরও আর কাজ ছিল না এখানে কি মতলবে এসে ও পেতে ছিল বাঘের ঘরে ঘোগের বাসা বোধহয় একেই বলে বেশ কিছুক্ষণ কেটে গেল তবু দারোগা বাবু ফিরলেন না উদ্বিগ্ন হয়ে বললাম কই চকিদার দারোগাবু যে ফিরছেন না এখনো চৌকিদার আগের মতো হিহি করে হেসে হয়? বললাম তোমার একবার খোঁজ নেওয়া উচিত ছিল রতু চৌকিদার হঠাৎ চাপা গলায় বলল বাবো কথা বলব ভয় পাবেন না যেন চমকে উঠলাম ওর কথার ছিড়ি দেখে বললাম কি আছে চৌকিদার তেমনি চাপা গলায় বলল এই জায়গাটা বিশেষ সুবিধের নয় ধারাকা বাবু আপনারা চুপটি করে বসে থাকুন बुजरे चौकीदार जत भूत प्रेत से तुम्हारे पारा गए छत् चौकी जमी दया नाम कर শান যাত্রীরা এসে এই পর্যন্ত শুনেই উর্মি অন্ধকারে আমাকে জড়িয়ে ধরে বলল। চুপ করতে বলো তোকে চৌকিদার উর্মির আতঙ্ক টের বললো বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছিল কিন্তু মেঘ ডাকছিল সমানে দারোগা বাবুর সাইকেলটা দরজার পাশে রাখা বিদ্যুতের আলোয় চকমক করে উঠছিল হঠাৎ সেটা দ্বারোগাবুর বলে মনে হল না কারণ মূর্তিটা সাদা পোশাক পরা দ্বিতীয়বার বিদ্যুতে ঝিলিক দিল তারপর দেখি रोतु दार उठे दरजार बार विदीदारक चकिए गेतर भारी गलाय खुँग खुँग हेशे आमा के ये। उठे के के उठे आमी आ, आमी माने अरे खुब खुबे मान बोलती जार घर से साधु बाबा साधु बोलो ना साधु চোর বলুন চর সেই রকম ভারী গলায়ুক করে অদ্ভুত হেসে লোকটা কোনার দিকে বসল মনে হলো ঘুর ঘুটে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না বিদ্যুৎ ঝলসাচ্ছে কিন্তু ঘরের ভেতর পৌঁছচ্ছে না আলো কেন কে জানে বৃষ্টিটা আরো কমেছে ব্যাং আর পোকামা করে ডাকা যাচ্ছে এবার কাঠ আছে কেন চকিদারে লন্ঠনটা জ্বালানোর চেষ্টা করতাম লোকটা সেই বিদ্ঘুটে খুক হেসে বলল যদি ফিরে আসেন আধারে আমাকে দেখতে পাবেন না দয়া করে বলবেন না হ্যাঁ তা করে বলবেন না যে আমি আছি কেমন অবাক হয়ে বললাম সে তারকাবু কি বুঝলাম সাধু বাবার ছদ্মবেশে এই লোকটা এখানে আস্তানা করেছিল এ আসলে একজন চোর সম্ভবত বাবুকে এখানে আসতে দেখে ঘর থেকে বেরিয়ে পাশেই কোথাও আশ্রয় নিয়েছিল কিন্তু ধরিবাজ দারোগাবুকে ফাঁকি দিতে পারেনি টর্চের আলোয় ঠিক চিনতে পেরে তাড়া করেছিলেন ধরেও ভেলেছিলেন কিন্তু পরচুলো আর নকল গোঁফদারির জন্য ফসকে গেছে ভয়টা বেড়ে গেল অন্ধকারে চোরের হাতের কাছে দুটো সুটকেস রয়েছে সে দুটো হাত বাড়িয়ে কাছে টেনে চোর বললো কিসের শব্দ হচ্ছে জানো কিছু না মশাই এর নামটা জানতে পারি আগে নাম লোকে পাঁচ উল্লেখ বলে ঢাকে বলে সেই রকম খুক করে হাসতে লাগলো সে এবার আমারও হাসি পেল দারোগা জোকিদার চোর বৃষ্টি রাতে জমেছে ভালো কিন্তু দারোগা বাবু ফিরছেন না কেন একটু হেসে বললাম দারোগা বাবু এখনো জঙ্গলে আপনাকে খুঁজে বেড়াচ্ছেন তাহলে তা পাঁচু বাবু বাবু শুনে লজ্জা পায় আপনি পাঁচু বলেই ডাকুন বেশ তা পাচু শিদের পদবীটা তো কখনো শুনিনি আগে আমি লোকের ঘরে শিটটা ভালোই কাটতে পারি না আবার তাই শীতের শীত কিভাবে কাটো একটু বলবে তাকে নি উর্মির কথা ঘর অন্ধকার তার জানারও কথা নয় অথচ ঠিক টের পেয়ে গেছে এই না হলে চোর बुझल चोर होते गतिभा दरकार घरे चूरी करा जेने तो पचु शीत देना मिचिमिचि लाभ की तृतिय चक्षुएर सबकिछ देखते पाएक जागल उर्मिर गए गयना आटके से কিছু দামি আছে পাঁচু নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে এদিকে পাঁচুর কথা শুনে উর্মির এবার মুখ ফুটল ফস করে উঠল লোকের ঘরে শীত কাটতে লজ্জা করে না বলতে লজ্জা আমি প্রমাদ গুনলাম ওখানে কোথাও ত্রিশুলটা আছে কে জানে শীতকাঠি চালানো হাতে ত্রিশুলটা ধরতে কতক্ষণ লাগবে अंधकार के त्रिशूर मेरे खून कर गनागा जिनपत ना भाई बोला उर्मिर कथा शुने स्तम्भित गलम उर्मी एके बारे ग्राम्य अशिक्षित मेरे मत अशालीन भावे विकृत कंठस्वरे बोले उठल আমি মঙ্গলা তুই একদিন ছিলিস কোথায় মাটাই বা গেল কোথায় তোর আমি হতবাক অন্ধকারে কাঠ হয়ে শুনতে লাগলাম এই কথাবার্তা যা ডাক ছিলিস বাছা আমার শহরে গেছিলাম কি করবো তাতেও পেট ভরলো না শেষে ফলি ডাল পাচু পাঁচু ফোস করে নাক ঝেড়ে কাঁদতে কাঁদতে বললো। বাইরে বৃষ্টি বন্ধ মেঘের স্তর ছাপিয়ে এখন আবছা আলো নেমেছে দেখল পাঁচুর পেছন পেছন একটি মেয়ে দৌড়ে গেল খোলা চুল ঠিক এই সময় একটা উঠল পেলাম প্রচন্ড ভয় পেয়ে আমি চেঁচিয়ে উঠলাম উড়ি উড়বি সঙ্গে সঙ্গে পিঠের কাছে সারা পেলাম কি হলো তারপর করেছিলাম মিটা আমার গলায় কথা বলে উঠলো বুঝলাম ওকে ওকে ছিল রাখি হ্যাঁ আমাদের গ্রামের মি চিনব না কেন বছর সুইসাইড করেছিল কুঁড়ে ঘরটায় গিয়ে বরং রাতটুকু কাটাই বলতাম না তোমাকে কুঠিবাড়ির জঙ্গল খারাপ জায়গা দুজনে বোঁচকা দুটো নিয়ে বেরুতে যাচ্ছি এতক্ষণে মেঘের ফাঁকে জ্যোৎস্না আবার পড়েছে ঝলমলে জ্যোৎস্নায় বাবুর দারোগাবুর ভাব ঘটল আরে চললেন কোথায় মোটে তো বারোটা বাজে পাঁচটার আগে ইসান্ধাকে পাবেন ভাবছেন সব কথা চেপে বললাম চকিদার হঠাৎ পালিয়ে গেল আমরা একা থাকতে আর সাহস পেলাম না তো তাই দারোগাবু খ্যাক খ্যাক করে হাসলেন রোতে পালিয়েছে বড্ড ভীতু এটার ছেলে বসুন বসুন আমি এসে গেছি আর ভয়ের কোনো কারণ নেই অকত্যা আবার ওই ঘরের ভেতর ঢুকতে হল বাইরে এবার জ্যোৎস্নায় জঙ্গল আর ধ্বংসাবশেষ কালো হয়ে ফুটে আছে বাবু বললেন ভিজে একসা হয়ে গেছে আর বলবেন না পাঁচুর জালায় অস্থির বেটা সিঁদেল আজ জোর করে গেল ওর জটার পরচুলা হাওয়া কলের ইল কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়েছিল নীলু দারোগা হাসতে হাসতে বললেন মরেও ময় না মানে পিছব ছেলেরা সেই জন্যই তো এই নীল মাধব চকা আছে গভর্নমেন্ট পয়সা দিয়ে পুষছে যেমন বাঘা হল তেমনি বুনো তেঁতি আছে তো দারোগা পুলিশও আছে ওরা না থাকলে আমাদের থাকাই বৃদ্ধা বুঝলেন না যেমন আলো আর আধার কিংবা আধার আর আলো বুঝলেন কি ছিল এই সময় বাইরের জ্যোৎস্নায় সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক হাতে ছড়ি আর টর্চ গম্ভীর গলায় বলে উঠলেন কারা কথা বলছে বেরিয়ে গিয়ে বললেন ফের বললেন আপনি স্যার ঘুমনি দেখছি না ঘুম আসছে না তাই বেরিয়েছিলুম ওই হাওয়া কল দেখতে আবার হাওয়া কল করেছেন বুঝি বদলোক কিন্তু এত রাতে উর্মি আমাকে জোর করে খিমচি কাটল অমনি পাথরের মতো অনর হয়ে গেলাম ভদ্রলোক ছড়ি ঠুকটুক করতে করতে টর্চ জ্বালতে জ্বালতে চলে গেলেন জঙ্গলের ভেতর দিয়ে বাবু বাইরে থেকে ডাকলেন হাওয়া কল দেখেছেন কখনো ভয় ভয় বললাম ছবিতে দেখেছি বাস্তবে দেখে যান ওই দেখুন কেমন বনমন করে ঘুরছে দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম একটু দূরে জঙ্গলের মাথায় জ্যোৎস্না ভরা আকাশে প্রকাণ্ড একটা চোরকি সত্যি বনবন করে ঘুরছে বললাম উর্মি উর্মি উর্মি দেখে যাও যাও যাও দেখি দেখি উঁকি মেরে দেখেই বলল চোখ ঢাকো দেখো না দেখতে নেই দারোগাবু এই সময় স্থির দাঁড়িয়ে কি যেন শুনছিলেন গান খাড়া করে এবার আপন মনে বললেন এতক্ষণ ঝিলিস কোথায় তুই আগে আপনার তুই তো খুঁজতে গিয়েছিলাম চল আমরা রোদে বেরোই রতু চৌকিদার হি হি করে হেসে বলল দাদার তলায় मरा टा फूले नजू से मरदेह घाम लाभ नहीं आय बेहे पड़ी एत कीत दाड़ আমার ছাতা আর লিখে তাই তো আমার ওরা যে যার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল আমাদের অস্তিত্ব বেমালুম ভুলে গেল কেন কে জানে ভুলে গেল বলেই নিশ্চিন্তি অবশ্য দুটি সিলুয়েট মূর্তি জ্যোৎস্নায় বৃষ্টি ভেজা প্রকৃতির ভেতর লীন হয়ে যেতেই ব্যস্ত ভাবে ডাকলাম তৈরি ছিল দুজনে সুটকেস দুটো নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম আবার বেঁচা ডাকলো ক্র্যা ক্র্যা ক্র্যা শিয়াল ডাকতে লাগলো ঈশান মাঝির কুঁড়ে ঘরে এখন আমাদের নিরাপদ দুর্গ রাতটা কাটিয়ে দিতে পারলে বেঁচে যাব পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালাম দক্ষিণ পূর্ব কোণে জঙ্গলের আকাশে জোৎস্না রাতে সেই উঁচু হাওয়ার প্রকাণ্ড চোরকি এখন আস্তে আস্তে ঘুরছে বৃষ্টি ধোয়া কালো এক অসম্ভব হাওয়া কল উর্মি ডাকলো আহ কি দেখছো চলে এসো ওর কথায় সম্বিত ফিরল হন্ততন্ত চলতে থাকলাম নদীর ঘাটের দিকে হাওয়া কল রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্পের কথক স্টেশন মাস্টার গিরিয়া রতুচৌকিদার জমিদার এবং পাঁচু শিদেলের চরিত্রে মীর নীলু দারোগা দ্বীপ মঙ্গলা ইন্দ্রাণী উর্মি লাবণ্য শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টস এর সহযোগিতায় সহযোগিতায় শাওনিবণ্য এবং বর্ণালী পরিকল্পনাও ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প হাজির হবে সানডে সাসপেন্স